حمدا لسام بفضلك المتواني يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ظريح بالي سحب الغواية حولها عند على شفا الاهوال فهديت للإسلام امة احمد ورسمت منهج دربها المتعاني ورسمت منهج دربها السلام عليكم ورحمه الله وبركاته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 أي الكيفية والهيئة التي تكون عليها كان رسول الله صلى الله عليه وسلم قام إلى الصلاة استخبل القبلة ورفى يديه تارة من كبيه وتارة إلى فروع اذنه فيستحب أن ياتي بهذا تارة وبهذا تارة واستخبل ببطون عصا بيها القبلة وقال الله أكبر إلى آخره اللہ رب المین سینٹر مسجد آلوچن حاضر ہوں سب কাজ হচ্ছে। আল্লাহ এবং তার অসু সাল্লা কথা শিখা এবং শিখানো আল্লাহ কোরআনা আল্লামাহ। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ঐসব মানুষরা যারা কোরআনের জ্ঞান অর্জন করে এবং যারা কোরআনের জ্ঞান দান করে কোরআন মানে হচ্ছে ওহি আর ওহি কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাহিসাল্লামের হাদিস पराने बहु विषय बर सबग संक्षिप्त द्वितहिर शिक्षा देवाजे शिक्षा अर्जन कर सब चाहते भलो कहर चाहते भलो कह पृथ्वी नहीं समस्त नबी रसुलगन তাদের কাছে ওহির নাজেল হয়েছে জিব্রাইল আলী ইসালামের কাছ থেকে তারা ওহির জ্ঞান অর্জন করেছেন শিখেছেন আল্লাহ যা জানিয়েছেন তারা শিখেছেন জিবাম থেকে আর জাতিকে নিজ নিজ শিক্ষা দিয়েছেন এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে আম্বিয়া এবং রসুলগণ শেষ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং সমস্ত আম্বিয়া রসুলগণের উপর সাল্লা সালাম असंख्य बर्षित हम जर मध्यम सम्पर्क ज्ञान पे विवेक विवेचना करते पे कारण मानुष ज्ञान दिए विवेक दिए भलो मंदे पार्थ करते गाइड ना कराई ज्ञान के विवेक के मानसर বুদ্ধি গাইড করার জন্যই হয়েছে জন্য আমাদের সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষিপ্ত আর আমাদের আলোচনা ধারাবাহিক সলাথ সম্পর্কে নামাজ সম্পর্কে এর আগে তাহারা পবিত্রতা সম্পর্কে আলোচনা হয়েছে গত বছর তারপরে নামাজ সম্পর্কে কয়েকটি আলোচনা হয়েছে বিশেষ করে নামাজের আহ শর্তাবলী নামাজের রকুন যেগুলি ফরজ আর নামাজের ওয়াজেম আর নামাজের হচ্ছে নামাজের শর্ত ছাড়া নামাজ হয় না নামাজের রুকুন ছাড়া নামাজ হয় না নামাজের ওয়াজিবাদ যেগুলি সেগুলি ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ হয় না আর ভুলে গেলে সহসীদের ঘাটতি পূরণ করতে হয় নামাজের সন্ন্যত বিরোধী কাজ করলে বা ছেড়ে দিলে নেকি কমে যায় এখন আজকে যে পর্বটি আছে সেটা হচ্ছে নামাজের পদ্ধতি বা নামাজের তরিকা রাসোরমন ভাবে সলাৎ আদায় করতেন তার সলাতে নামাজের পদ্ধতি বা নিয়ম নীতিমালা কোনখান থেকে শুরু করতেন কোনখানে এগিয়ে শেষ করতেন নামাজের তরিকা বা পদ্ধতি নামাজ শিক্ষা সহজ ভাষা দেশে কি বলে এবং যেভাবে না হলে কবুল হবে না শুধু নামাজের ক্ষেত্রে সমস্ত ইবাদতের ক্ষেত্রে আপনাকে আসতে হবে কার তরিকায় নবীর রাস্তায় আসতে হবে এবাদত করবেন আল্লাহর আর রাস্তায় আসতে হবে কার রাসৌর সাল্লাম परम्परा सिलसिल आज पर्त चले छाड़ा तुम शुद्ध मुखे मुखे ধারাবাহিক নামাজ এই দিয়ে যা হাদিসে এসে গেছে সুতরাং সম্পাদন করতে হবে যদি আপনার নামাজের তরিকা আর জ্ঞানে ভুল থাকে তো আমল কি ঠিক হবে নামাজের তরিকা ভুল জানেন তো যখন জানেন ভুল তো আমল হবে ভুল এই জন্য এলম হচ্ছে জ্ঞান আর আমল হচ্ছে কর্ম করা নামাজ পড়া হচ্ছে এলম না আমল আমল নামাজ পড়া হচ্ছে আমল আর নামাজ শিক্ষা হচ্ছে এলম नाम शिक्षा सही है नाम सही विशुद्ध बोझा जा दिन सम्पर्क जो सही ज्ञान अर्जन करें तो सही दिन पालन करब दिन सम्पर्क जो भूल तथ्य जान भूल इमें तो भूल इालन करा कबुल हाँ सूतरा জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে দিনের সাথে সম্পর্কে দিন সম্পর্কে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে দুনিয়া আপনি কতটা শিখবেন কতটা আপনার দুনিয়া গরজ আছে সেটা আপনার ব্যাপার আপনি কৃষি কাজ শিখেন আপনি ব্যবসা করবেন ব্যবসা শিখেন হ্যাঁ আপনি চিকিৎসা করবেন চিকিৎসা বিদ্যা শিখেন যেটা যার ইচ্ছা কিন্তু দিন সকল মুসলিমকে শিখতে হবে আর যার যত শিক্ষা সুন্দর হবে তার তত আমল সম্পর্কে হবে মানে হচ্ছে ধরন পদ্ধতি তখন আলিহা যেমন নামাজটা হওয়া উচিত নামাজটা আপনার কেমন হবে তরীকে শুরু করছেন লেখক কানা যখন নামাজের উদ্দেশ্যে দাঁড়াতেন রাখা কাপড় পাক রাখা আর নামাজের স্থান পাক রাখা হম নামাজে যখন দাঁড়াইতেন তখন প্রথম কেবলামুখী হইতেন কেউলামুখী দাঁড়াইতেন কেউলা হচ্ছে আমাদের কি পশ্চিম না কাবা কাবা কা ভারত থেকে শুরু করে ভারত বাংলাদেশ পাকিস্তান আর এই সৌদি আরবের দাম যেখানে আছি পশ্চিম দিকে কি বললাম দিকে তাই না আমাদের কি বলা হচ্ছে কাবা যারা কাবার পশ্চিম দিকে আছে তাদের কি বলা কোন দিকে পূর্ব দিকে যারা কাবার উত্তর দিকে আছে ওদের কি বলা হচ্ছে তো মদিনার লোকের কি বলা এই জন্য দক্ষিণ দিকে ইয়ামানে যারা আছে জিজ্ঞানে যারা আছে আভার দিকে আছে আল বাহার দিকে আছে ওদের কি বলা হচ্ছে উত্তর দিকে। বলেছে দাঁড়াতেন তখন কি বলে হইতেন শর্ত ওইটা পড়েছেন শর্ত কিন্তু তারপরে ও রাফা দুই হাত উত্তোলন করতেন হাত উঠেতে রফুল ইয়েদ এখান থেকে কি বলা হয় রফুল ইয়াদফাই দেন কি রফা रफा मैं उठान मैं इबादत नाम अंतर एबादत आशु बनयी हवा मनोजोगी हवा एकग्रता आल्लाता इत्यादि आल्ला भलोबाशा मोहब्बत अंतर इबादत নামাজের ভিতরে বাছনিক জবানের এবাদত আছে যতগুলি দু আসবি পড়ছেন এগুলো হচ্ছে জবানের এবাদত নামাজের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আছে দুই হাতের এবাদত হচ্ছে রফায় এটা এবাদত সুতরাং একবার শুধু আমরা উঠাবো প্রথম খানে উঠাবো না এটি এবাদত আপনি উঠাচ্ছেন অত চাহাদ ঘাটতি করছেন ত্রুটি করছেন আপনি যদিও সেই কাজে সোননাথ কিন্তু কার সোনাত নামাজ পড়তে হবে कत दूर पर्त उठात कखो कख का, का काद। काद आंगुल कत उठत अकबर एथेष्ट आल्ला कान धरते যারা কোরআনার আলেম তারা এই যুগে নয় এমন সাফির চিহ্নিত সন্নতর খেলাপছে বিদাতিদের লক্ষণ বুঝতে পেরেছেন এখনো ওই রকম অবস্থা হারিসে হাজুয়া কা কাবাই কান পর্যন্ত একটা তৈরি অর্থাৎ কখনো কখনো দুই কানের লতি পর্যন্ত এই নরম দেখছেন না এইটা হচ্ছে নিচে খান এখান পর্যন্ত এইরকম মানে আপনার সবচেয়ে লম্বা আঙুলটা এদূর পর্যন্ত উঠবে এটা করতেন কান কখনো ধরে ছিলাম কান কখন স্পর্শ করেনি কখনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মোটাই করেনি কখন দুটোই করা ভালো আপনার যাতে করে দুই তরিকার উপরই আমল হাই দুটোই হচ্ছে রসুলাম থেকে প্রমাণিত তরিকারে বোতুনে अच्छा एनजे हाथ उठाबे हाथ उठार क्षेत्र हाथ केवल मुखी ना ए खाड़ा अल्लाह मजहबारी कम कने हाथ देखने वृद्धांगुल छुआ बेदात प्रमाण नहीं छुआर काना आंगुल ढुकाय बहुल सुन्नतर खिलाफ पाए सब ग তরিকা কেমন হবে তাহলে হাতের এটা হচ্ছে মানে হাতের ভিতর ভাগ আর এটা হচ্ছে বাহির ভাগ হ্যাঁ হাতের ভিতর ভাগটা কি বলে মুখী থাকবে তার মানে যখন কাঁধ বরাবর করবেন তো এইরকম থাকবে আর যখন এইরকম কানের লতি বরাবর করবেন তখন কিরকম থাকবে এইরকম থাকবে বুঝা গেছে না জি ওয়কাল আর বলবেন তখন আল্লাহ হকবর আল্লাহ হকবর আগে বলবেন আর রফে দেন পরে না আগে রফে দেন পরে আল্লাহ হকবর কোনটা আগে আল্লাহব পরে রফে দেন এক এর বিপরীত আগে রফে দেন পরে আল্লাহ আকবর আর একটা হচ্ছে মোকারান্না মানে মিলিয়ে একসাথে দুটো একসাথে দুটো একসাথে যেমন হাত উঠাবেন আল্লাহ হকবর হাত উঠা অবস্থায় আল্লাহ আকবর হাত উঠা অবস্থায় আল্লাহ আকবর তারপরে বাম হাতকে ধরবেন ডানহাত দিয়ে বাম হাত কে ধরবেন ডানহাত দিয়ে তার মানে ডানহাত থাকবে ডানহাত আলাহি এই ক্ষেত্রে একটা তরিকা নাসমে বর্ণিত যে ডানহাতকে রেখে দেবেন বামের ওপর এইরকম করে যেন অনেকে এরকম করে বাঁধে এটাও সন্ন্যত যখন এইরকম রাখবেন কখনো নাভির নিচে হাত নামের নিচে যে জয়ী ভিত্তিহীন এটা প্রমাণিত হচ্ছে নাভিনীচে হাত বাঁধেন না এবার বোঝা গেছে না হাত যখন এইরকম করবেন হাতের হাত রাখবেন আর একটা হচ্ছে যে ডান হাতকে ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন এইরকম কবজা বলছে এইটাতে না যেতে পারে কিন্তু হাদিস আছে যে কোথায় রাখতে হবে সিনার সাদর বুকের উপর রাখতে হবে তাই ও আহিয়ান কখনো হাতের উপর হাত রাখেন কখনো একবার জেরা বাহুর ওপরও বাহু এইরকম করে রাখতেন বাহু এটা কিন্তু বাহু এটা নাই বাহু এটা ঠিক আছে আর বাহু এটা তো বাহুর ওপর বাহু রাখলে এইরকম আরো বুকের উপর উঠে যাবে না ধরা ডান হাত দিয়ে বাম হাত কে ধরা আর একটা হচ্ছে ডান হাত রাখা বাম হাতের ওপর হ্যাঁ এইরকম করে রাখা আর একটা হচ্ছে ডান হাত বাম বাহুর ওপর রাখা এরকম নাই না সর্বসম্মতি কর্মী দুর্বল আদিস আর পেটের উপর না অনেকে একটু উঠাই দিয়ে পেটের ওপর রাখে ওঠা সিনার উপর সিনা মানে এই হাড্ডির উপর হইতে হবে জি তাহলে সিনা হবে मान नाम शुरू दुआ पढ़वित सानुआना गणगानुआ पड़ा है शुभानकार दुआ टी आल्ला गणगान रही है नाम पड़े देश पद्धति पड़ ला हादी सेब्द नहीं इस्तीफता मान प्रारम्भिक दुआ दुआ मान शुरू कर, कर ती ती प्रसिद्ध तीन टे ती ती ती अपना प्रसिद्ध तीन टी दुआ कार कई दुआ मुखस्त आवर आज दो যেটা পড়া হয় আল্লাহবায়দ বাইনি তিনটা হয়ে গেল এই তিনটি জেনে নেওয়া যথেষ্ট এছাড়া বড় বড় দু আছে ছোট আছে তো এই তিনটি দুয়া যদি নিয়ে নেন তো আল্লাহবায়দবানী বখারি মুসলিমে আছে এমনি অসলিম আছে ওইটা পড়লেন যখন দেখছেন এম এক্স যেমন বাংলাদেশে হানা ফেম এক্সপ্রেস ও আল্লাহবাণী পড়তেই দিবেন ঠিক না এখানে হামবেলি এম এক্সপ্রেস খানিক ও কিন্তু দেখো যখন দেখবেন যেমামের পিছনে নামাজ পড়ছেন সন্ন্যতি অথবা সৌদি আরবের ইমাম অনেকে আছেন যে আল্লাহবাইদবানি পড়ে বা ইনি অজাহাত যারা আলেম ইমাম তারা তখন াহিনবী সাল্লাম কন্টিনিউ একটা ইস্তেফতার দোয়া পড়তেন না যে শুরুর একটি দোয়া যে ধরেন নিতেন যে ওইটাই পড়বো শুভান আগে শুধু চলছে আল্লাহবায়দ বাইনী শুধু চলছে বা এমনি অজাহ চলতেন এরকম করতেন না এরকম করতেন সোনাতি সোন সবগুলি তো একসাথে পালন করা যাবে না কোনো নামাজ এটা কোনো নামাজ ওইটা কোনো নামাজ এটা কখন এটা কখন এটাই হবে অমিন হা তার একটি হচ্ছে সুভানদিকা নাম বরক তোমার ও তা আল্লাহ তোমার মর্যাদা সু উচ্চ ওলা এলাকায় তোমার ছাড়া কোনো সত্য মাহুদ নেই আল্লাহ তৌহিদ হ্যাঁ আছে আর যে আল্লাহ আল্লাহ আল্লাহ এতে আল্লাহর কাছে চাওয়া আছে চাওয়া অতিরিক্ত পেলেন আল্লাহ্মা হে আল্লাহ বাইদ বাইনি দূর করে দাও আমার মাঝে মাঝে পশ্চিমের মাঝে আল্লাহ খাতা মিনাল খাতা দুই রকম হে আল্লাহ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার গোনাগুলি থেকে কামাই ওনা সবুল যেমন সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করলে কত একবার ধপ সাদা হয়ে যায় ওইরকম করে আমাকে গোনা থেকে সাফ করে নাও আল্লাহমিনা বারাদ এবং ওই যে সিলা বৃষ্টি বৃষ্টির সময় যে পাথর বর্ষা সিলা ওটা গলে গেলে ওইটা হচ্ছে আসল বৃষ্টি ওয়াটার হ্যাঁ মিনারেল পানি ওটা হচ্ছে আসল পানি খাঁটি পানি ওই পানি দিয়ে ধুলে কাপড় কত পরিষ্কার তারপরে আর কিছু কালে কোমের তো আনা एटा ना ना दुआ ना ना। नाम जय नाम आगे अथच सही मुस्लिम आज नबी कब्बा तकबीर दिल्ली सोमाकालीफा तारा प्रचलित हानाफी नाम बेदत दिए शुरू है तीन बेदे हमारा पड़ा नियत अंतरिक्त नियत पढ़े हजारा जो तुम्लाम जरा हाजिर है द्वितीय तृतीय बेदात हम दुआ पड़ा जयनवर दुआपड़ा तृतयेद बेदात छाड़ा छात्र बेदा दिए नाम नबिर तरिका नाम आना समानी हईल हन तरीका सऊदी तरीके हानफी तरीके रसूल तरीके विवेक धक्का दूसरे नहींदात शिखानी जैसे बेदात शिखानी नकली हान फिर शुरू कर फिर शुरू कर আবু হানিফার কিতাবে কেউ প্রমাণ দিতে পারবে না আবু হানিফার কেউ প্রমাণ দিতে পারবে না যে শুরু করেছেন তিনি হ্যাঁ আবু হানিফা নামাজের বিভিন্ন নিয়োগ পড়ার বেদাতে আবু হানিফা করবেন এই বেদাত করেন তিনি বেদাতি ছিলেন না অনেকগুলি সহিদি সহ পৌঁছেনি সেই যুগে সেই জন্য যেটা পয়সা আছে হিসাবে দিয়েছেন তিনি কিন্তু এই বেদাতি নামাজ পড়েননি যে বেদাতি নাম আজকালকার হানা ফিরা পড়িয়ে থাকে তারপরে কি করবেন ঠিক আছে যেখানে সেখানে আমি খেতে বসবাম শৈতান পড়বেন ইসমিল্লা বলে খাওয়ার কিন্তু যদি বলে খেতে শুরু করবে না শয়তান যাতে করে আমার সাথে না খাই সেজন্য আমি শয়তান থেকে পানা চাই চলবে शयतान बोजा गया एजबल्ला पढ़वेफतार दुआर पर उत्तरे बहे এখন কোরআন পড়তে যাচ্ছি আর তারপরে আরকা বুঝা গেছে না আল্লাহর আশ্রয় নিচ্ছি যিনি সবকিছুই শোনেন এবং সবকিছুই জানেন মিনা রাজিম বিতাড়িত শান থেকে মিনহাম তার কুমন্ত্রণা থেকে হ্যাঁ তার অনিষ্ট থেকে ইত্যাদি তার হ্যাঁ তার ইত্যাদি এইভাবে নবী করিম সাল্লাম শিখেছেন এইভাবে যদি বলতে পারেন তো ভালো তারপর বলবেন যেহেতু কি আছে বিসমিল্লা আছে একমাত্র সুরা তে বিসমিল্লা বিসমিল্লা বলবেন আউজুবিল্লা মনে মনে বলবেন বিসমিল্লা মনে মনে বলবেন অধিকাংশ হাদিসে বিসমিল্লা মনে মনে বলা এসছে অল্প কিছু হাদিস আছে যেগুলো বিসমিল্লা জোরে বলা আছে সুতরাং মাঝে মধ্যে কখনো যদি কোন বিসমেল জোরে বলে তো সেটা জায়েজ অধিকাংশ সময় আসতে করে বিসমিল্লা বলবে বিসমিল্লাহ রহমান রহিমিজিল আহিয়া নে কখনো কখনো বিসমিল্লা জোরে বলবে ফিল জাহারিয়াতে উচ্চ স্বরের তে লাগরে প্রথম দুই টাকাতে এসার প্রথম দুই টাকাতে আর ফজরের দুই টাকাতে ফাতে শেষ হবে তখন কি করবেন যেহেতু সেখানে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও হ্যাঁ পুরস্কৃতদের পথ গজব পথ নয় পথভ্রষ্ট দলিনদের পথ নয় তো দুয়া হইল না হলো না যখন দুয়া চাইলেন তার আগে আল্লাহ সাহায্য করো তোমার কাছে যখন জোরে আলহামদুলিল্লাহ শুনছেন মা রেবে দুই টাকাতে এসা দুই টাকাতে খোঁজার দুই টাকাতে বা জুমার নামাজ বা ইদের নামাজে তখন আমিন জোরে বলতে হবে কারণ পেল আপনি সোরাফাতে জোরে শুনলেন যখন মনে মনে আপনি সুরা পড়ছেন আমিন কি জোরে বলবেন না তৃতীয় আস্তে মনে মনে বলবেন সুরাফাতে খত শেষ করবে বলবে আমিন তারপর একটা সুরা পড়বেন অথবা সুরার বড় সুরা হলে সুরার একটা অংশ সর্বনিম্ন একটা বড় আয়াতি কখনো কখনো বড় সুরাগুলি কখনো কখনো মধ্যম সুরাগুলি নবী পড়েছেন আর আসর আর এসাতে মধ্যম সুরাগুলি আহা তারপরে আল্লাহিয়া এই এই সুরাগুলি মধ্যম সুরাগুলি পড়েছে সুরে রাজুল কারিয়া এই পর্যন্ত সুরা পড়বে অধিকাংশ সময় ছোট্ট সুরা তবে মাঝে মধ্যে রসুলাম মারেবে বড় সুরা পড়েছেন সুতরাং মাঝে মধ্যে ইমামের মাগরেবে বড় সুরা পড়া সন্নাতে এটা সোনাতে খেলাফ নাই আমাদের দেশের মানুষরা ভুল বুঝে হানা পর্যন্ত মাগরে মাগরে যে লাল আভা থাকে পুরোটা না চলে যাবে যতক্ষণ পুরো চারিদিক অন্ধকার না হয়ে গেছে যথেষ্ট সময় আছে এই যেন নাহিয়ান কখনো কখনো লম্বা ফজরের না মাগরেবের তেলাও লম্বা করতেন অন্য অন্য সুরা প্রমাণিত ফজর নামাজ উচ্চ সরে কেরাত হ্যাঁ মনে মনে আস্তে আস্তে তেলাউত করবে সন্নতি তরিকে প্রথম রাকাত দ্বিতীয় রাখাতের তুলনায় লম্বা হবে প্রথম রাকাত দ্বিতীয় তুলনায় লম্বা তৃতীয় রকাত চতুর্থের তুলনায় লম্বা যত রাকাত এগিয়ে যাচ্ছে তত হবে না যে পহলা রকাত সংক্ষেপ দ্বিতীয় গেল তখন কি করবেন রুকুতে যেতে হবে রুকুতে গেলে কি করতে হবে দুই হাত উঠাবেন এর নাম হচ্ছে রফাই দেন এইখানে দেন আছে রফেদেন আছে চার জায়গায় হানাফিরা শুধু এক জায়গায় মানে তিন জায়গায় অস্বীকার করে হাদিস গুলো অথচের কেতাব নাই যাতে ডিস্টার্ব হয়নি তাদের এবাদত হয়েছে এদের নাকি ডিস্টার্ব হয়ে যায় এবং তারা দাবি করে ভিত্তিহীন দাবি যে এটা রহিত হয়ে গেছে আগে ছিল পরের নেই সব ভিত্তিহীন কথা দলিল একটা জায়গায় নবী বলেছেন যে আগে রফেদান করতাম এখন আর করব না বা আমি আগে তোমাদের করতে পারি এখন আর করিও না প্রমাণিত এবং রফেদান সম্পর্কে সাহাবাই কেরামদের উপর মিথ্যা বদল এ বলে যে সাহাবাই ইমান নাকি এত দুর্বল ছিল বগলে মূর্তি নিয়ে নামাজ পড়ত সেই জন্য করতে হবে যাতে মূর্তিটা পড়ে যায় তারপরে এমা বাবু তোমার বলছো চারটে মজাহাবুফা ছাড়া সাফি মালিক আমার তিনজনই বলছে রফেদান আছে কোথায় মানুষ হলো আর তারপরে মূর্তি নিয়ে থাকতেন রুকুতে যাওয়ার সময় সোমায় কল তারপর আল্লাহ আকবর হাত উঠিয়ে ওয়াফেরা তারপর রুকুতে চলে যেতেন ওয়াদা ওদি আল্লাহ রুক দুই হাত রাখতেন দুই কিসের ওপর হ্যাঁ এইরকম ভাবে জি কেউ দেখেন রুকু করে একটু দেখান নতুন ভাইরে দেখো হাত রাখেন এদিকে লোকদের দিকে করে দেখান হ্যাঁ এই যে আঙুলগুলো ফাঁক ফাঁক করে আঙ্গুল ফাঁক করে কি ধরে থাকবেন হাঁটুর ওপর রাখবেন আর শক্ত করে হ্যাঁ দুই বাহুকে নিজের পার্শ্ব থেকে সরিয়ে রাখবেন ঢুকু করে দেখান এই যে মাঝখানে কি আছে এই জায়গাটা আর হাতের মাঝখানে কি আছে দূরত্ব আছে ফাঁকা আছে দেখেন তো একটু পিঠটাকে জড়ো সড়ো করে রাখবেন না লম্বা করে লম্বা করে রাখবেন ওয়া যা আলো রাসা হে আলহ আর মাথা পিঠ বরাবর রাখবেন দুঃখ করে আপনি দাঁড়িয়ে থাকেন বারবার ওঠার ভালো হ্যাঁ বরাবর মাথাটাকে উঠিয়ে রাখেন হ্যাঁ এরকম না অনেকে একটু এরকম করে পোঁটের মত করে রুকুতে কি বলবেন বেশ কিছু তসবি আছে তার মধ্যে এটা সবচেয়ে সংক্ষেপ আর প্রসিদ্ধ সেটা হচ্ছে সুবাহা রব আজিমিস বড়ত্ব ঘোষণা করা সুবহানা রব্বি আজিম যেহানা যে আল আজিম ফা বিসমে রেকাল আজিম সুরাই যখন নাজেল হলো ইুকু এখন এর উপর আমল করো রুকুতে রুকুতে গিয়ে আয়তো আয়তুর আমল হ্যা একটা পড়েন এছাড়াও যে সব জিকির আজকার বর্ণিত হয়েছে হাদিসে দুই নম্বর যেটা বর্ণিত হয়েছে বোখারি মুসলিম আছে সুবাহা যখন সুরে এজাজ হইলো ফসাববে রে কে্তের হুক এ হুকানা তো বাবা ফাসবসবি করো বেহাম তোমার রবে প্রশংসার সাথে সাথে আল্লাহম ফিরলি কারণ মুখস্থ যার মুখস্থ আছে মুখস্ত আল্লাহামদুল্লাহ আমল করেন আর যার মুখস্ত মুখস্ত করে নিবেন দ্বিতীয় হইল এটা রুকুতেও আর শেষদাতেও কেউ কেউ বলছেন যে সুহান আব আজিম পড়ার পরে কিন্তু জরুরি না যদি সুহান কখনো সুহান্লি পড়লেন এটা কেউ আমার বলছেন যে পরিত্যক্ত সুন্নত মৃত সুন্নত করে দিয়েছে সৌদি আরবে কিছু কিছু অল্প লোকের আলেম মানুষ পড়ে আর আমাদের আল্লাহ ভালো আলেমরা পড়ে এমনি জনগণের মধ্যে তোমার শুনে সুব্য হন সুমন রব্বি আল আজকে না তারপর এটা দুবার তিনবার চারবার পড়লেন সুমন রব্বাল আলো পড়ে রুকু একদম শেষ দাতে তারপর তখন এগুলো পড়লেন দুবার তিনবার চারবার যা হইল না এটা নেই হাদিস এটা এটা নেই তারাবির পরে পড়া হানা মধ্যে আছে এইভাবে নেই তারপরে অসুন্না তাই যদি হয় নামাজি নামাজির অবস্থা কিন রকম এমাম না মুক্তাদি না হইলে কি নামাজি তাই না এমাম যদি হন তো মোটামুটি দশ সমান রুকুতে থাকবেন সেজ থাকবেন মানে দশ বা তসবির পড়া যায় সমান বেলাজিম করে দশ বার যাতে পড়া যায় দশ বার যদি এমাম পড়তে পারে আপনি তিনবার পারলে তিনবার চুপ থাকবেন না পাঁচবার সাতবার যা পারেন পড়বেন আপনি হলে ভালো কিন্তু জোড় যদি হয়ে যায় সংসারে ওয়ামালমুন ফরেদ একাই যখন নাজ পড়বেন ফালাহতিল আর তারপরে যত বেশি করে সময়ার ফরাস ও কাইলন এটা বললে মাথা উঠাবেন মাথা উঠাবেন মাথা উঠাচ্ছেন আর বলবেন কি বলবেন সময় আল্লাহ লেমান হামেদা যারা তার প্রশংসা করলো তাদের কথা আল্লাহ শোনেন বা শোনলেন যখন স্বামী আল্লাহা বলবেন তখন কি করবেন থেকে ওঠার সময় যা কামামিনা রুকুয়ে চতুর্থ জায়গা হচ্ছে দুই তশাহ বিশিষ্ট নামাজ হ্যাঁ মাগরে তারপরে জোহর আসর এইরকম দুই তাসাহুদ দুই আত্মা প্রথম নামাজুদ পড়ে যখন উঠলেন তখন কি করবেন আল্লাহ করবেন আব্দুল্লাহ আল্লাহর হাদিস রয়েছে স্পষ্ট হাদিস এই সন্ন্যদ যারা ছাড়ে না জেনে ছাড়ে তো নেকি কমছে আর জানার পরে যদি অবজ্ঞা করে যেগুলো মানবো না তাহলে হাদিস অস্বীকারে हादी हमारे मानबाला कुरान गुमरा जमन एक फिर ही आंशिक जरा हदीसारे हादी बिरोधी एबाद बंदी বলবেন তারপর ওয়াউদিও আছে ও ছাড়াও আছে রব্বানা হ্যাঁ হামদান মোবারকি এটাও আছে তাহলে এটার উপরে নিয়মিত আমল করে আর একটি লম্বা এখানে আছে বাহমিদ আছে যেটার উপর আমল করে না অল্প কিছু আলেমরাই রা আমল করে অল্প কিছু আলম রা করে সেটা শুনিয়েছে মেন কালচার তো এখানে বেশ কিছু এমামরা বা যারা আলেম মানুষ মুসল্লি তারা পড়ে দেখে মেলা রমজান মাসে পড়েন দাঁড়িয়ে থাকে এমনি চুপচাপ দাঁড়িয়ে থাকে নাকি এই দুয়াগুলি পড়ার ক্ষেত্রে এইগুলো তারপরে সন্ন্যত নামাজ পড়ছেন আপনি বাহেদুল মসজিদ নামাজ পড়ছেন বা এমনি নামাজ পড়ছেন নফুল নামাজ পড়ছেন তাহার পড়েন এগুলো এমামের পিছনে পাবেন না কিন্তু বাকি সময় বলতে টাইম পাবেন এই দুয়াগুলো মুখস্থ থাকা উচিত যেগুলো একটা বললাম বেশ কিছুক্ষণ সময় লাগছে লম্বা করে সম্মাই ও কাব্যের তারপরে তকবীর বলবেন ওয়াখের লুটিয়ে পড়বেন ওয়ালাই শেষ দায় যাওয়ার সময় রাফায় করবেন না হাত উঠাবেন না तीन हाटू और पेर अग्रभाग आंगल गुला कर रेखे সাত অঙ্গের তো আনসা নবী বলছেন আমাকে আদেশ করা হয়েছে সাত হাড্ডির উপর বা হাড়ের ওপর নামাজ পড়তে বলছেন যে যখন এই সাত অঙ্গে করবে করবো আসা বে ইয়াদিজলাই হলে কেবুল্লা হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুল কি বলে মুখী হবে চেষ্টা করবেন জান থাকে এইরকম হে না থাকে দেখেন কিন্তু আপনি যদি আঙ্গুল মড়িয়ে মরিয়ে দেন পিছন দিয়ে করে দেন এই যে এটা সন্ন্যতির খেলা হয়ে গেল ভুল হয়ে গেল কেবলা হলো না পায়ের আঙুল কেবলা হলো না তাই বলছেন মাটিতে শক্ত করে রাখবি ঢিলা হালকা করে না কি রকম করে নাই রেখে দিয়েছেন আপনি মাথা আর নাক কি করেছেন রেখে দিলে যতটা ভর পরে জমিনের উপর মতো বিছানো কারণ কুকুর সামনে পাকে কি করে বসলে বিছিয়ে দেয়লাফতারের হাত ইফতেরাসাল কালবে তোমাদের কোন মানুষ যেন মুসল্লি যেন কুকুরের মতো করে হাত বিছিয়ে নাম না পারে सल्लू तुम्हारे नाम देख लुद्ध पुरुष देख नबी साल जगह ईशारा इंगित कर যে হে পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো হে মহিলারা তোমরা আমার বিবির মতো নয়ের মতো নামাজ পড়ো বলে নামাজ আল্লাহ জানে কবুল হবে কিনা কেমন এদিন বড় লজ্জিত হইতে হবে কিন্তু দুই কোনো কে জমিন থেকে উঠিয়ে রাখবেন ওই ও জাফি আদো দই আর এই যে বাহুটা আছে বাহুটা হ্যাঁ শরীরের সাথে পার্শ্ব দেশের সাথে লাগিয়ে রাখবেন না এই যে সরিয়ে রাখেন আপনার বাহুটা কোথায় আছে সরিয়ে আছে কিন্তু জল শরীরে পার্শ্ব দেশের সাথে পেটের সাথে আপনার শরীরের সাথে সাটিয়ে দেন এটা সন্ন্যতের খেলা সাটিয়ে দিবেন না ওয়ারফা বা যাই হে আর পেটকে উঠিয়ে রাখবেন রান থেকে দুই রানে পেট ঠেকিয়ে দিবেন না মহিলাদের মহিলাদের পায়ের নলা থেকে দেখেন শেষ দায় এটা পায়ের নলা পায়ের নলা থেকে রানকে সরানো আছে না নাই মহিলাদের নামাজ হানাফি মহিলাদের নামাজ দেখেন সরানো আছে না পায়ের নার সাথে লাগিয়ে দিয়েছে পায়ের নামাজের রান লাগিয়ে আমার মহান রবের মহান রবের পবিত্রতা ঘোষণা করছি শেষ দায় কয়টি দোয়া শিখালাম একটু আগে তিনটা ঠিক আছে না জি হ্যাঁ যেগার গুলি বর্ণিত হয়েছে সেগুলি এই জায়গায় বাস্তবায়ন করবে মানে পড়বে ওই দোল আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করলে তাহলে সুমানিয়ে শুধু দোয়া হয় না দোয়া করলে जी समय आस पायल उठा शेष दादागत शेष होते जा আল্লাহ আকবার এক থেকে উঠলেন বৈঠকে বসছেন এটার নাম বৈঠক জলসা বৈঠকে বাম পাচ্ছেন না বিছিয়ে দিবেন বাম পায়ে বসে আছেন ডান পাকে খাড়া রেখেছেন কিন্তু এভাবে খাড়া করে রাখবেন ওয়াই আল্লাহিজ দুই হাতকে রাখবেন দুই রানের ওপর আবার এখানে কি বলবেন সহজ একটা আছে রব্বে রেক্লি এটা একটা আমল আর আরেকটা দোয়া হচ্ছে আল্লাহ ওরহামনি অজবরনি ওয়াহী একটা অজবরণী দিয়ে আছে আর একটা আছে এখনো জলুসেন কতক্ষণ এখানে খুব তাড়াহুড়া করে আর এক মানুষ চলে না যতক্ষণ দিয়ে থেকেছেন অতক্ষণ বসবেন এটা হচ্ছে সন্ন্য এই কাজগুলি बराबर समान समान रुकुदेव तक बड़ी देवन आरोप शेजदा जाबदा रुको दु शेजदारिया द्वित रखा शुरू हो मिसला मासम प्रथम रखाते कर प्रथम रखाते ডাই উঠে যাবেন না একটা বিরতির বৈঠক দেবেন দুই রকমই হাদিস আছে লেখক এখানে ইমাম আহমদ বিন হাম বা ইমাম আবু হানিফা যে দিয়েছেন একটা হাদিসের ভিত্তিতে সেটা হচ্ছে যে যখন দ্বিতীয় শেষদা করা হলো শেষদা থেকে উঠে সাঁতে সাতে দাঁড়িয়ে গেলেন দুই পায়ের ভর দিয়ে উঠে সাঁতার আর বসলেন না একজন এখানে দেখা যায় অধিকাংশ আমরা কি করে না অধিকাংশ উঠে যায় হানা ফিরে যেমন উঠে যায় কিন্তু আহলাতিসারা জলসায় রাখা যেটাকে বলা হয় বিরতির বৈঠক বা বিরামের বৈঠক এটা হালকা বিরামের বৈঠক এটা আছে বোখারির বসতেন নবী সাল এ কথা বলেনি যে আমার বয়স হয়ে গেছে শরীর ভারী হয়ে গেছে সেই জন্য বসছে বোখারি তা আছে সুতরাং আহলেদ সালাম আবাই শাহি তারা বলছে এটা সোনাত এটা বয়স্ক হোক আর হালকা বয়সের হোক আর যুবক হোক সবার জন্য সোননাথ কিন্তু হানাফিরা অথবা হামবেলিরা বলছে যে এটা হচ্ছে যাদের শরীর ভারী পেট বড় হয়ে গেছে ওজন বেশি শরীরে তারা বসে উঠুক কিন্তু যাদের শরীর হালকা আছে তারা ভাঙি করে উঠুক হ্যাঁ দুই রকমিত এটা বড় এখতলাখের বিষয় নাই তবে এই বিরতির বিরামের বৈঠকটা করে নিলে ভালো সেইখানে বাজ রাহিম্লা দেশের গ্রাম মুফতি তিনি বলছেন জালসা বিরামের বৈঠক শুননা এটা বার্ধক্যর কারণে না শরীর ভারী হয়ে যাওয়ার কারণে না তারপরে বলছেন মহতামে হাঁটুতে আছে এমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলাই কোরআনার ইমামদের মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন যে হাঁটুতে ভর দিয়ে হাত উঠিয়ে নিয়ে তাহলে হাত আগে উঠে গেল হাঁটু পরে হাঁটুতে ভর দিয়ে উঠবে যেটা হানাফিরা করে হামবেলিরা অধিকাংশ করে আরেকটা আমল হচ্ছে যে উটের মত করে বসবে না আর উঠের মত বসা উঠ কি করে হ্যাঁ হাঁটু হাঁটু আর উটের হাঁটু আছে সামনের পায়ে হাঁটু রাখে তো তোমরা হাঁটু আগে রাখবে না হাত রাখবে এই ব্যাখ্যা করেছেন হেম শাফি বাহম আলী তারপরে আর এরা বলছে যে না কি করতে হবে ওটার মতো বসতে হবে না মানে হাত রাখতে হবে না হাটু রাখার কথা রাখার ক্ষেত্রে হাটু রাখার কথা বল যাই হোক এই ক্ষেত্রে জায়েজ তবে ইমাম ইমাম তারা যে আগে হাত রাখবে আর ওঠার ক্ষেত্রে হাতে আগে হাত রাখবেন আর পরে হাত উঠাবেন আগে হাত রাখবেন সহজ ভাষায় আর উঠার ক্ষেত্রে হাত পরে উঠাবেন কিন্তু এই বিষয় নিয়ে বাড়াবাড়ি কোন প্রয়োজন নেই কারণ परोधी हादिसाइजे मध्य कठोरता नहीं हादी आगे हादीस के मनुसुख अथवा जयफ कर उठे गांधी खे देखुक उठे हाँ उठे बुजते হাঁটুতে ভর দিয়ে আচ্ছা আর হাতে ভর দিয়ে তারা উঠলে বৈঠক দেওয়ার পর উঠলেন আর একটা হচ্ছে হাঁটুতে ভর দিয়ে উঠে যান করে একবার এটা পেট ভারি শরীর ভারী মোটামোটি তাদের কষ্ট হইলে उटे मत कर साफी सर एरा व्याख्या करा मैं সামনে সামনে পা রাখে সামনে আপনার মানুষের তো পা নাই তো সামনে হাত আছে হাত আগে রাখেন না এই ব্যাখ্যা করছে তো ওরা বলছে হাটু রেখে দিতে এইভাবে করেন আগে হাত আগে হাত রেখে তারপরে হাঁটু জি ফা ফাইজা ইস্তা আখাদা ফিল পুরোপুরি যখন সোজা দাঁড়িয়ে গেছেন তখন তেলাওয়াত শুরু করেন বা বিসমিল্লা পড়ার পরে কি করবেন সুরাফাতে আর দ্বিতীয় রাকাত পড়বেন প্রথম রাকাতের মতো তাসাহুদিন আউ্ল আর প্রথম তাসাহুদের জন্য বসবেন প্রথম তাসাহুদের জন্য मान पापा जेमन दुशे बस तब बसा बामपा टा बिछे दें बर बस इफतेश जी যেমন দুই শ্রেষ্ঠ মাঝখানে বসছিলেন আর বাম হাত রাখেন কিনারা মানে আর একটু এগিয়ে দেয় হাতকে এরকম রাখা যেতে পারে আর একটু এগিয়ে দেয় কিনারে সামনের দিকবার একটু এগিয়ে এরকম রাখা যেতে পারে আলাহ রুখবাতে হেলিও এভাম मध्यमा इटता मान मध्यमा है तर्जन मध्यमांगलार नाम, नाम जाना ना? আমাদের কি আমাদের ছাত্রের জীবনে এগুলো চেষ্টাতে শিখতে হয়েছে ইংরেজিতে নাম শিখেছে বাংলায় শিখেছে আরবিতে শিখিয়েছে আর শাহাদ তারপরে এভাম ইংরেজিতে বলতে পারেন কেউ সময় লম্বা হয়েছে শেষখানে শুনিয়ে দিবেন যদি কেউ শোনাইতে পারে আচ্ছা তো চলেন তো বলছেন যে এইভাবে এইভাবে করলেন তাহলে এই গোলাকার করলেন কাহাইয়া হালাকা গোলাকার করে এইরকম গোলাকার করলেন আর এটাকে এইরকম করে রাখলেন তো বলছেন যে ওয়াই ও ইসবা সাববাবা তারা না কখনো কখনো এটা দিয়ে ইশারা করবেন সাববাবা শাহাদাতের আঙ্গুল দিও আহিয়ান একটা তরিকা হলো এটা আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মডিয়ে নেন সবগুলি আঙ্গুল তিনটাকে আঙ্গুল দিয়ে ইশার করবে এটাকে তাহলে এখানে রাখবেন তখন এটাকে বলা হয় ত্রিপান্নর গিরা ত্রিপান্নর গিরা ওয়ুহার বে কহাইন্দা দুয়ার সময় হিলাতে থাকবেন একবার শুধু ইল্লাল নয় আর আসাদতে নয় বুঝা গেছে আর বলবেন আব্দুল যেতে পারে इछड़ा शब्द पार्थक्यो सब चाहे आत्ताहत अर्थ क्या करते तो सहज आत्ताहत मे बहिया मन तहिया मानी सालाम साल मुख दिए जबान दिए मुखेर जत्त जबान दिए अंग प्रतंग दिए तो शारिक जावत इबादत आल्लर जन्म जी पाक्र है धन सम्पद अर्थ खर्च कर जकत दिले तर्थिक इबादत जवती आल्ल সমস্ত নবী ইসলাম রহমত বরকতের দোয়া তারপর নিজেদের জন্য সালামের দোয়া নেগবের দোয়া তারপরে কালিমা শাহাদ এবং যতগুলি করতে পারেন ও জালসা এই বৈঠকের লম্বা করে যতগুল আত্মায়াত করতে লাগে সুম্মাইন হাজির তকবির বলে উঠল আল্লাহ আকবর আত্মায়াত উঠলেন राफाइा देखे सोजा दिलेन तक चाही कर मारे तो पानिसमेंट पानिसमेंट पा श्री মারেনা মারেনা এরপর করে না করে না সামনে আল্লাহ আদব শিখেছেন কিছু তার একটি হচ্ছে রাফাই দেন রফেদানটা হালকা মনে করবেন না এবং রফায় তুচ্ছ মনে করবেন রাফায় যারা ঘৃণা করে তারা বিদাতি নিজেও রফেদান করে না আর তারপরে হাদিসের এই রফায় তারা ঘৃণা করে চতুর্থ রকাত পড়বে প্রথম দু রকাতের তুলনায় এই শেষ দুই রেখাত হালকা করবেন সুরা ফাতিহা পড়বেন আর অন্য কোন সুর পড়বেন না তবে জোহরে কোন সুরা মিলাই মনে মনে তো কোন দোষের কথা নাই এটাও রসুর কখনো কখনো আমল সুতরাং আল্লাহ আলবানী তার কিতাবে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন যে আমি সেটা করেছেন সুতরাং করতে পারেন এরকম অনেক সময় দেখা যায় যে এম সুরা করছে না পায়ের ওপরে নয় মোতা ওয়ারেকানা মানে নিতম্বের উপর পাঁচাকে নিতম্বকে জমিনের লাগিয়ে সহজ মশাই ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব আর। डान पाके खाड़ा रखबितम्ब के मे रेखे देवें शुद्ध महिला नए महिला पुरुष सबई करब এমন ভাবে রাখবেন তাহলে আর বের করে দিবে ওকে কোন দিকে ডান পায়ের নলার ভিতর দিয়ে এদিকে নলার ভিতর দিবে বেরিয়ে গেছে না বের করে দিয়েছে আর ডান আর নিজের পাঁচা নিতম্বিতম্বরে নিতম্বিতম্বানিজ লে কখনো কখনো দুই পাকে বিছিয়ে আর একটা তরীকা হচ্ছে যে দুই পাকে বিছিয়ে দুটো কে ডান দিকে বের করে দিবেন এই যে তারপরে যতগুলি হাদিসে বর্ণিত এই রকম দুরুদ আছে সবগুলি পড়া যেতে পারে আজাবে জাহান্ন অমিনাত আর কোন থেকে আশ্রয় চাইছে এটাও আছে যে কোনতে পারে এখানে আর একটি কথা বলি আমাদের দেশের হানাফি ভাই মানে একটি দোয়া জানে দ্বিতীয় কোন দোয়া নাকি কি দোয়া আলবানীর একটি ভিন্ন ফতো আছে তিনি বলছেন যে এইটা শূন্য তো নাই আল্লাহাম না কেউ যদি পড়েন শুননা কিন্তু চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়া তিনি বলেছেন যখন এই হয়ে গেল এখন আপনি সালাম ফিরবেন ডান দিকে আসসালাম আলাইকুম আহমতুল এইরকম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যদি কেউ আবার বলে তাও জায়জ আবু দাওদের হাদিসা আছে হাদিস নয় আসসালাম দুনিয়ার হালাল হয়ে গেল সালাম ফিরলে, মোবাইল ধরা হালাল মোবাইলটা অন করা হালাল উঠে চলে যাওয়া হালাল বসে জি রাজকার করেন আরো ভালো বোঝা গেছে এখন দুনিয়ার কাজকর্ম এক কথায় হালাল না এখনো বাকি আছে মোনাজাত করেন যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে এখন নামাজ শেষ হয়নি কেন উঠছিস হাদিস বিরুদ্ধী না নবী বলছেন নামাজ শেষ সালাম এরা বলছেন নামাজ শেষ হয়নি আমাদের নবাজ শেষ হয় কি করলে মোনাজাত করলে যারা মোনাজাতের আগে উঠে ওরাকে কে মসজিদে চড়তে দেব না বিদ্যাথি নাইরা অবশ্যই বিদাতীরা ফাইজা খেলা সাল্লামা যখন সালাম ফির নিবে কাল আস্তাফির ফির সেগুলি পড়ে নেবে সাধ্য এখানে মোনাজাত না এখানে হচ্ছে জিকির মোনাজাত নামাজের ভিতরে মোনাজাত না আল্লাহর সাথে চুপিসারে কথা বলা চুপিসারে কথা বলা নামাজের ভিতরে বুঝা গেছে আপনাকে যদি राष्ट्रपतर कथा बारे राष्ट्रपति गेटर बहुत कथा हाँ ओ समय चान्स जहा बोल रखी बोल ठीक सूझे ইনাজিক সন্নতির খিলাফ কাজ যার ফলে সালাম ফিরার পরে যে কি রাজকার আছে সালাম ফিরার পরে মোনাজাত নেই আর সম্মিলিত তো নেই সম্মিলিত সহিদ কোন হাদিসও নেই যে বিশ্বাস দোয়া করেছেন আর মুক্তিরা আমল করার তৌফিক দান করেন শিরিক থেকে বেদাত থেকে আর ভুল ভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন ফরোজ অজীবের হেফাজতে তৌফিক দান করেন পাঁচ অফ্তর নামাজ কায়ম করার তৌফিক দান করেন আল্লাহ রব্লুল আলম অতীতের মুনা যেন মাফ করে দেন ওলাম নবী মোহামদাল